بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى হচ্ছে তাফসিরে জালালাইন থেকে থেকে সাত পর্যন্ত কয়েকদিন তোমরা আল্লাহ স্মরণ করো করি কয়েক দিন তোমরা আল্লাহকে স্মরণ করো করমিল দ্বারা বিশেষ জিকির উদ্দেশ্য রিমারের সময় যে তকবীর বলা হয় এ সেটা উদ্দেশ্য ايام التشرق ثلاثه يوم النحر ইয়াوم النহর بعده يوم النحر وابن يومانه بعده وهو مذهب ابي حنيفه আর এখানে উদ্দেশ্য হলো ইমাম শাফিঈ রহমুলার মাযহাব মুতাবিক ايامه ثلاثه بعد يوم النحر ايامه اي يوم... أيام بعد يوم النহর তো সেই হিসেবে এরপরে ছোট্ট একটা কথা আছে এখানে বলছেন এটা তারা উদ্দেশ্য হল এগারো বারো তেরোয়া এখানে এবার এটা তারা উদ্দেশ্য হলো আয় বা আদা নাহার নিচে ব্যাখ্যা দিয়েছেন আসার বা আদা এটাই হলো হজরত ইবন আব্বাস ইবনে আমার এবং হজরত শাহেঈ রাহিমাহুল্লাহ এর কৌলুদা তারা উদ্দেশ্য হল এগারো বারো তের আর হজরত শাহিফ রাহিমুল্লাহ যেটা ইয়ার করছেন হজরত আলী রবিআ মানহুর কৌল সেটা বলো আয়ামি মাদুদার দ্বারা উদ্দেশ্য হল তিন দিন তিন দিন মানে ইয়ম্নাহার এবং বাদা বা তিন দিন তিন দিনের মধ্যে রমিয়ে জামালাত করে শেষ করবে। हमांग आज जलांगला फी याउमी जदि दूदिने चले जाए हमांगला आई इश्ता आजालाफारे मिन मीना यदि मीना चले जापारे क्यों तड़ुड़ो कर फी याउमी दूदने का शेष चले जो दूदिने मानी आई फि सानी आईया मित्रीक আইয়াম এ ত্যাশিকের দ্বিতীয় দিন আইয়াম এ তেশের দ্বিতীয় দিন দেওয়ার উদ্দেশ্য কি এইগুলো কি বারো বারো দিল হি বারো তো যদি বারো ইজিল হিজাতে সে চলে যেতে চায় ফালা ইসমা আলী তো ফেকা কিতাবে তোমরা পড়ছো যে কেউ যদি বারো ইজিল হজ সে এই মিনার থেকে চলে আসে গরুবে শামসের আগে তাহলে তেরোইজিল হজে তাকে আর রামিয়ে জিম্মা করতে হবে না কিন্তু যদি গরুবে শামস হয়ে যায় তাহলে অবশ্যই ১৩ই তেরোইদিল হজের যে রমিয়ে জিমার করে তারপরে আসতে হবে এটা জিমার করার পর সানি আয়ামি তশ্রিক নাহর নহারের পরে দ্বিতীয় দিন আইয়ামে তশ্রিকের দ্বিতীয় দিন তাহলে কোনটা হবে মোসানের কথা মত হবে কোনটা হবে বারো তারিখ তারিখের রাত্রি যাপন করে তৃতীয় তারিখের রাত্রি যাপন করে এটার অর্থ হলো আই গাচি শু হাতি শামসু মিনা যদি। মিনাতে সে অবস্থান করে হাতিস্যুরুবে রামা জিমা রাহু এরপরে সে তেরো তারিখের রামিয়ে জিমার করে এরপরে সে ফিরে এলো ফালা ইসমা আলেহী তাহলে তার উপরে কোনো হবে না এখতিয়ার দেওয়ার উদ্দেশ্য আল্লাহ কাহু বলতেছেন। ফালা ইসমা আলেহি হজের ব্যাপারে কারণ যে আল্লাহকে ভয় করবে যে তাকওয়ার উপরে চলবে সেই তো আসলে প্রকৃত পক্ষে হজ আদায়কারী নফিউল ইসমি নতুবা যে অন্যান্য আরো অনেক জায়গায় ঘুনা করছে তার জন্য বিশেষভাবে এটা বলেই তো কোনো সেই তো বাস্তবে হজকারী হজ আদায়কারী এবার বলতেছে আগের মতো কথাটা শেষ করতেছে এবং ইাহি এই দুই এই জিনিসটা দ্বারাই বান্দা আল্লাহ হুকুম পালন করতে উৎসাহী হয় এই এটা বলে কথাটা শেষ করতেছেন এই হজের আলোচনাটা বাকি সামনে আবার আসবে আয়াতে দুনিয়ার আগ্রাজ দুনিয়া বি আগ্রাজের একেবারে মানুষকে দুভাগে ভাগ করছে কিছু মানুষ হলো এমন যারা শুধু দুনিয়াটা চায় কিছু মানুষ হলো এমন যারা দুনিয়া মুনাফিকদের হালা তুলে এই ফির করে গিয়ে আল্লাহিনদের কথা বলবে এখানে এই দেখো এতটুকু ভিতরে চারটা আমিনার নাস আছে প্রথমে আছে হলো প্রথমে যে তাকসিমটা হয়েছে প্রথম দুইটা মিন এটা হলো দুনিয়ার আগ্রাজের এত মানুষ দুঃ কিসিমের কেউ আছে যাদের শুধু দুনিয়াটাই চাই দুনিয়া চাই আখেরা ইয়াকিনই করে না এরপর আবার যারা মুফলিস মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যাদের কথা যাদের পার্থিব জীবন সম্পর্কে তাদের কথা আপনাকে মুগ্ধ করবে বা তোমাকে মুগ্ধ করবে অমিনা নাসি মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন ইউরো কাপ হায়াতিয়া পার্থিব জীবন সম্পর্কে তাদের কথাবার্তা তোমাকে মুগ্ধ করে আলা মাফি কলবি এবং সে আল্লাহকে সাক্ষী বানায় আলা কলবি তার অন্তরে যা আছে তার উপর তার অন্তরে যা আছে বা যা আছে এর উপর সে আল্লাহকে সাক্ষী বানায় من الناس من يعجبك قوله في الحياة الدنيا ولا يعجبك في الاخره كينت اخرত সম্পর্কে তার কথাবার্তা সেটা আপনাকে মুগ্ধ করে না কেন মুখালফতিহি الاعتقاده কারণ اخرত সম্পর্কে যে সে কথাবার্তাগুলো বলে এগুলো তার اعتقাদের مخالف দেখানে মুনাফিকের একটা নিদর্শন বলা হলো যারা কথাবার্তায় পটু হয় যেটাকে ওই অন্য জায়গায় মুনাফিকের আলোচনা যেখানে আসছে সেখানে বলছে ওয়াইয়াতুলু তাসমা লিকুলহুম اذا দেহটা এত সুন্দর এত সুন্দর যে দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন আবার তাসমা আলী কাউলিহী এত সুন্দর করে ঘুসায় কথা বলে শুনলে আপনি শুনতেই থাকবেন তসমা আলী কথা বলা এটা যেমন লেখা লাইনে একই তো হবে একটা মুখ দিয়ে বলে সুন্দর হবে যে পড়লে শুধু জীবন সম্পর্কে যখন তারা কোনো কথা বলে তাহলে খুব সুন্দর কথা বলে এটা আপনি মুগ্ধ হয়ে যাবেন একে বলে কিন্তু কিন্তু তারপরে ওয়ুদুল্লাহ আলাফি কালবিহী মিহি সে আল্লাহকে সাক্ষী বানিয়ে বলে যে আমি যে কথা বলতেছি যে আমি আপনাকে মহব্বত করি সামনে যেটা আসতেছে তো ব্যাপারে সে চরম বিরোধী যে ঘোর বিরোধী আপনার এবং আপনার অনুসারী এই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে এই যে আপনার তর্জমা করি মানে এটার মুখাতবের মধ্যে হুজুরি মুখাতের ক্ষেত্রে আল্লাহ সে তুমি তো হইতে পারে এই জাতীয় স্বাধীনতো আমি মতলব তো আমি সবাইকে বোঝানো যে মুনাফেক হয় এই পদের হয় তো আল্লাহ তারা যখন কোনটা সিফত বলে সবগুলো সিপত একদম সব মুনাফেকের মধ্যে একদম পুরোপুরি পাওয়া যেতে হবে এটা কোনো জরুরি না তোমাকে কতগুলো তিনটা আলামত বলা হয়েছে বিভিন্ন সময় মোমেনের প্রশংসা করে যতগুলো সিপত পাওয়া যায় সবগুলো সিপত একজন মোমেনের মধ্যে পাওয়া গেল সেটা একবারে আসল হবে কিন্তু না হলো সে মোমেন হবে না ব্যাপার তেমন নাকি। তো একটা কবিলা দেখছে ওখানকার পরের পাশের নুসখাটা একটা আছে ওটা আছে সেটা সুন্দর হাসি জামালের নস্খাটা হলো দুইটা নীল এখানে নিজের মজলিসের কাছে বসাতেন একেবারে নিজে যেখানে বসতেন একদম কাছে আরেকটা নুসখা হলো তাহলে একদম তার হয়ে গেলটা যে ইয়া যে সে যে তাকে নিজের একদম কাছে গায় জানতেন না তার মনে কি আছে কথা ব্যাপারে আল্লাহ তালা তারা করলেন সে তো আসলে মুসলমানদের দুশ্মন এই জন্য খেতে মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে গাধা যেগুলো ছিল ওগুলোর পা খেটে দিয়েছে কয়েকটা পা এটা বলতেছে মার্রা বিজার আইন লিবা আজিল মুস্তিমিন খেতের মধ্যে আগুন ধরাই দিছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ফসল নষ্ট নষ্ট করতে যে মিনজলাতিন ফাস মানে সে এই দুটা কাজই করে এমন না আরো কত কিছু করে তার মধ্যে দুটা তার ফাসাদের অন্তর্ভুক্ত মিনজুম লাসাদ আর আল্লাহ তো ফাসাদ পছন্দ করেন না আল্লাহ তো মানে ফাসাদ পছন্দ করেন এটা আল্লাহ আল্লাহ কারোর পক্ষ থেকে পছন্দ করেন হবে যেটা আল্লাহ করেন আল্লাহ তাল কাছে একরকমের আল্লাহর দুঃশনদের কাছে আর রকমের হবে তাই না ফাসাদের সংজ্ঞা ভিন্ন আছে না একই কাজ এটা কাফেররা করতেছে তো সেটা ফাসাদ কিন্তু এই কাজটায় যদি মোমেনরা করে তাহলে দেখতে একরকম মনে হলে সেটা ফাসাদ হবে না এমন না ব্যাপারটা তুমি আমার যখন তাকে বলা হয় যে তুমি তোমার এসব কাজ কাজে কর্মে আল্লাহকে ভয় করো তার তাকে আরো বেশি উদ্বুদ্ধ করে আহাদ তাকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার ভিতরে লাগে গায়ে লাগে যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো তখন ওই তার হামি এটাই তাকে গুনাহের কাজের প্রতি আরো বিশুদ্ করে যে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তাকে নির্দেশ দেওয়া হুসি ইত্যাদি বলে আল্লাহির একটা কথা বলছেন তো যে শ্রোতা তার কাছে হয়তো কথাটা ভালো লাগে নাই সাথে সাথে ওই লোকে বলছে ইত্তাহিল্লাহ আমার সাথে সাথে একবার উনি একবার মাটির সাথে গা লাগাই ফেলছে যেটার উপর এমনটা করছে হারনুর রশিদের ব্যাপারে আসছেন যে হারনুর রশিদের কাছে এক ইয়হুদি কি একটা বিষয় নিয়ে আসছে তো তিনি প্রয়োজনটা পুরো করেন নাই কোনো কারণে পুরো করতে পারেন নাই বা হয়তো সে মুস্তাহেক না প্রায় এক বছর মতো সে কয়েকবারই আসছে তো তিনি সেটা পুরো করেন নাই তো একবার তিনি ঘোরাতে করে বাহিরে এক জায়গায় যাইতেছিলেন তো ইহুদিদের সামনে আসছে সামনে এসে বলতেছে ইয়া মুড়াতাড়ি ঘোড়া থেকে নেমে একদম পুরো ছেদায় পড়ে গেছে পরে ওনার আশপাশে যারা ছিল তারা বললো একটা ইজাত ইসমিন আমি যেন এই ওটার মধ্যে সামিল না হয়ে যাই এই যখন সে বলে রয়েছে সাথে সাথে আমি আল্লাহ তালার সামনে মাথা ঢুকে এবং সাথে সাথে অন্যদেরকে বলছে তার জগনের যারা খালিফা ছিল পুরোপুরি খেলাফাদ তাদের মধ্যে ছিল না আল্লাহ ছিল না এখন কথা বলা হয়েছে আর মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা নিজেকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিক্রি করে দেয় যারা নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিক্রি করে দেয় আল্লাহ তার আসছে যে হজরত সোহেব তিনি রওনা হইছেন মদিনার দিকে ওনার নামের শেষে রুমি লাগানো উনি এমনি আসলে আরব কিন্তু ছোট ছোট ছোটবেলা ওনাকে ডাকাত ধরে নিয়ে রোম দেশে নিয়ে বিক্রি করে ফেলছে রোমের গোলাম হয়ে গেছে রোমা পরে আবার মধ্যে ইয়াটা আসতে যে তার যে মাটা খুবই সুন্দর তো ঘটনাটা হলো যে তিনি হিজরতের এলাদা করছেন তো তিনি দক্ষ তীরন্দা আছেন তো তিরন্দা তুনির পিছনে আছে ধনুক আছে তলুার সাথে থাকবে স্বাভাবিকভাবে তো এটা নিয়ে রানা হইসেন তো মক্কা থেকে বেরো হওয়ার পরে কাফেরা ধরছে জিতে দেবে না তাকে ধরছে মানে আসে তো তিনি দেখার পরে বলছে যে দেখো তোমরা তো আমাকে চিনো তীরন্দা জিতে আমি তোমাদের সবচেয়ে বেশি মা তোমাদের সবার চেয়ে আমি মা হে যতক্ষণ পর্যন্ত আমার তুনির একটা তীর থাকবে তোমরা কেউ আমার কাছে আসতে পারবে আর আমার তীর একটা লক্ষ্য ভেদ করবে না আর যখন আমার তুনির শেষ তলো আর তোমার হাতেই আসে যতক্ষণ পর্যন্ত আমার জান আসে ততক্ষণ পর্যন্ত তোমাদের কাউকে আমি ছাড়বো এখন তোমরা যদি চাও আমাকে রাস্তা ছেড়ে দিতে ছেড়ে দাও আমি তোমাদেরকে আমার মক্কায় যত সম্পদ আছে সবগুলো সন্ধান দিয়ে দেবো তো তারা তো এটাই তো চাইতেছিলবো না যে ইয়া দিয়ে দাও সন্ধান দাও তারপরে বলছে অমুক অমুক জায়গায় আমার সম্পদ তোমার আছে যে আপনি সব নিয়ে না হুজুরের কাছে এসে বসে খালি হাতে হুজুরে হুজুরের কাছে ঘটনা বলার পরে হুজুরে খুব খুশি হয়ে বলতেছে রাবি হা রাবি হাল ভাই আবা ইয়াহ বা নিজের গেলায় এই জিনিসটা কল্পনা করো এরপরে চিন্তা করো যে অবস্থাটা কেমন কি বিরাট একটা পরিমাণে এলাকায় তোমার বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে সব কিছু ফেলে এই এলাকার মানুষগুলো তোমার দুশ্মন হয়ে গেছে কত খানি একেবারে শোনা আমরা এগুলোকে এইভাবে ব্যাখ্যা করি হ্যাঁ রে হুজুরের সহপতি ছিল তোমার দিলতে এমনি অনেক উপরে চলে গেছে কি পরিমাণ যেটা কষ্ট এটা যেন ভাবিও না একেবারে তো দিলে স্বাভাবিকভাবে যে তে প্রতি একটা মহাব্বত এটা ছিল না সব মানুষের বলা হয়েছে না বরং আরো অনেক সাহাবাহাম যারা দিনের জন্য দুনিয়া এইভাবে ত্যাগ করছে সবার ব্যাপারে আচ্ছা নাজর হয়েছে সবার ব্যাপারে আমি এখানে চোখে লিখে রাখছি একদিকে এখানে বললো যে মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা নিজেকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে অর্থটা কি এর অর্থ হলিল যেমন ব্যক্তির জন্য যে আল্লাহ রাস্তায় যেহাদে যায় দের ব্যাপারে যারা যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে যায় মানে কাতারের ভিতরে ঢুকে যায় ঢুকে যায় এরপরে ওখানে লিখছে একটা শত্রু শাড়ির ভিতরে ঢুকে গেছে একা ঢুকে গেছে যে আমি নিজে শহীদ হয়ে যাবো নিশ্চিত শহীদ হওয়ার আমি যতজন শেষ করতে পারি খেদাই হামলা যেটা সাহাবিদের মধ্যে ছিল তাবিদের মধ্যে ছিল তো উনি একা ঢুকে গেছে আবু হোরা ছিলেন ঢুকে গেছে এটা দেখে আবু হোড়া বলেন আল্লাহ কাছে বিক্রি করে দিচ্ছে অভিযানের আফজালিয়তের জাওয়াজ এবং আফজালিয়তের যতগুলো আয়াত দলিল তার মধ্যে এইটা হাদিস তো বহুত আছে আয়াতও আছে তার মধ্যে দেখো আগের কিছু মানুষ আছে এমন যারা নিজেকে আল্লাহ সন্তুষ্টের জন্য বিক্রি করে দিচ্ছে বিক্রি করার একটা যেটা মুসান বিক্রি করা মানে খালি হাতে মধ্যে নেয় আবহী আল্লাহর ওই রেওয়াজ দ্বারা বোঝা যে বিক্রি করার অর্থ হলো নিজের জীবনের মা পর্যন্ত সেরে দিয়ে জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া পরে বলতেছে অল্লাহ রিল আহবাদ আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু এই হুকুমটা দেয়া এটা আল্লাহ তালা দয়ারি আপারি আছে না আল্লাহ শরী ওখানে এই আয়তের পরে উনি লেখেন যে এবং তাদেরকে এই সবাব সবাবের জন্য তাদেরকে পেশ করছেন মানে তাদেরকে তৌফিফ দিছেন তারা যেন এই সবটা পেতে পারে সবটা পেতে পারে আমরা আমরা তো আসলে আমভাবে আমাদের আমাদের দুর্বল হয়ে গেছে আমরা আসলে দিনের জন্য কেউ যদি মারা যায় তাহলে আমরা এই দৃষ্টিতে দেখি সে যদি আরো কয়েকদিন জীবিত থাকতো তাহলে ওই দুনিয়ার নজাত সে আরো অনেকদিন ভোগ করতে পারতো তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেলো এইভাবে আমরা দেখে অনেক সময় মুখে বিভিন্ন কথাবার্তা বলে ফেলি কিন্তু আল্লাহ তালার নজরে দেখো তাহলে কি হবে যে এই বান্দাটা দেখো জন্য জীবন থেকে জান্নাতের জীবনটা কত আরামদায়ক না তুলনাই তো হবে না কেবল আল্লাহ তালা যখন কোন একটা বান্দাকে দেখে যে সে আমার জন্য এত কুরবানি জিতেছে এত কোরবানি জিতেছে তাকে আমি কেন এই কষ্টের জায়গাতে ফেলে রাখবো জলদি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে আল্লাহ তালা ওখানে নিয়ে রেখে দেয় জান্নাতে নিয়ে দেয় আল্লাহ তালার নজরে দেখলে একটা ব্যক্তিকে শাহাদত যে আসলে আল্লাহ তালা পক্ষ থেকে নেয় না পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে একটা বান্দা যখন আল্লাহ তালার জন্য নিজের যান সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের জানটা এটাকে যখন সে এটার প্রতি মহব্বত বাদ দিয়ে আল্লাহর জন্য দৌড়াইতেছে আল্লাহ তালা তার কাছে মেহরবানি করে তার সবচেয়ে বড় পুরস্কারটা দেয় যে দুনিয়ার এই জীবন থেকে দুনিয়ারে ইয়ার থেকে দুনিয়া থেকে তাকে তুলে এ জান্নাতে নিয়ে যায় এবার তুমি ওখানে গিয়ে আরাম করো ওখানে গিয়ে আরামটা হোক এদের কেয়াদতের দ্বারা যেন কাজটা উপরে বাড়ে একটা কথা বলতে ইচ্ছে করতেছে এখন সময় শেষ হয়ে আসতেছে হাজালে আমালে একটা হাদিস আছে না যে দুই সাহাবি একসাথে মুসলমান হয়েছেন এক সাহাবি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আরেক সাহাবি এক বছর পরে শহীদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে পরে একজন স্বপ্নে দেখছে যে যেই সাহাবি এক বছর পরে মৃত্যুবরণ করছে স্বাভাবিকভাবে তিনি আগে জাননাতে চলে যেতেছে আর যিনি এক বছর আগে শহীদ হয়েছেন তিনি পরে যাবে পরে হুজুরের কাছে জিজ্ঞেস করছে পরে হুজুর বলছে আরে তুমি এক বছর এই নামাজ রোজাগুলো দেখো না এহাদি দ্বারা কি বোঝা যায় শাহাদত থেকে যত বেশি দূরে থাকা যায় ততই ভালো এটা না বোঝা যায় নাকি আর ওখানে এই হজর শেখ এরা ওখানে যতটুকু করছেন উনি যতটুকু উল্লেখ করছেন এটা তারা স্বাভাবিকভাবে খালিও যেন একটা মানুষ এই আসরটাই নেবে যে তারা যত বেশি দিন জীবন পাওয়া যাবে তত বেশি দিন এইটা না এই যে ব্যাখ্যাটা এটা নিশ্চিত বা আমরা এটাই হস্ত জান আমাদের যে সাহেবের আসল মানাটা অবশ্যই জানা ছিল কিন্তু হয়তো এখানে জরুরতের কারণে তিনি হয়তো বা একটা চিন্তা করে এখানে তুমি বলো ব্যাপারটা যদি এটাই হয় যেটা স্বাভাবিক আমরা নেই শুনলে যেটা বুঝি তাহলে তো শাহাদ থেকে যত বেশি দূরে থাকা যায় এরকম ঝুঁকি জায়গা থেকে যত বেশি দূরে থাকা যায় তাহলে তুমি ইহাদিসের মানা এটাই যদি হয় তাহলে শাহাদা এত তারগিবের কোন মানা থাকে আর নজুর সাল আলিয়া সাহাবিদেরকে যেভাবে তারগিব দিচ্ছেন আর সাহাবীর শাহাদতের জন্য কতটা পাগল পাড়া ছিলেন সবগুলোর জন্য ইহাদিসের ওনারা বুঝতেছেন না ব্যাপারটা এমন হয়ে দিতেছে না কি ব্যাপারটা এমন না আমরা আসলে এটাকে আমাদের মত করে এটা বোঝার চেষ্টা করি মানে সাহাবিদেরকে আমরা আমাদের মতো মনে করি সাহাবিদের ওখানে সাহাবিদের ওখানে এটাকে কল্পনা করা যেত যে একদম সাহাবি সম্পূর্ণ বাদ জেহাদ সম্পূর্ণ বাদ দিয়ে উনি অন্যান্য আমল করবেন এটি কল্পনা করা যেতাহিদ পাশাপাশি মুসাদ্দে একদম একই সাথে তার মানে একজন সাহাবি জেহাদের সিপত তার মধ্যে আছে এরপর অন্যান্য সব আমল করতেছে তাহলে এখন দুজন সাহাবি দুজন সাহাবি দুজন মুজাহিদ হওয়ার শিবতের মধ্যে বরাবর মুজাহিদ হওয়ার যে সাহাবি শহীদ হয়ে গেছে তিনি যেমন ছিলেন যেই সাহাবিজীবী আল্লাহ দৌড়াইছেন শহীদ হওয়ার জন্য সারাক্ষণ দৌড়াইছেন কিন্তু এক সাহাবি উনি আগে ভাগে আল্লাহ তালা ওনাকে জান্নাত দিয়ে ফেলছেন জন্য কষ্ট উনি কম পাইছেন দুনিয়ার কষ্টটা আর আরেকজন সাহাবি তিনিও সারাক্ষণ শাহাদতের জন্য দৌড়াইতেছেন তাহলে শাহাদের জন্য পাগল পারা হওয়া জেহাদের মধ্যে দৌড়ানো এই মানাটার মধ্যে দনোজন সমান কিন্তু দ্বিতীয় সাহাবি ওনার কাছ থেকে আল্লাহ অতিরিক্ত একটু কষ্ট নিয়েছেন দুনিয়াতে আরো একটা বছর করছেন তাহলে হায়াত লম্বা করার কারণে অতিরিক্ত জেহাদ জেহাদ করা জেহাদের জন্য পাগল পারা হওয়া সাহাদের জন্য পাগল পরা এই সীমান্তের মধ্যে দুজন বরাবর দুজন বরাবর হওয়ার পর একজন একটু আগে বেড়ে গেছে যে তুমি আরো কিছু আমল করছে শুধু এই কারণে এই সাহাবির মর্যাদারা অতিরিক্ত হয়ে গেছে এখন এটাকে তুমি যদি তেয়াস করো যে একজনে সে জিহাদ করতেছে আর পাশাপাশি সব আমলছে আর নেফাক সহকারে এক বছর কেন লক্ষ বছরের বদল করলো তো যেহেতু একটা ফরজ সে বাদ দিছে ফরজ বাদ দেওয়ার কারণে সে আল্লাহ তালার কাছে যেভাবে সম্মুখীন হবে লক্ষ বছর নামাজ বোঝা করল এটা ইয়ার কাছাকাছি মর্যাদা বাড়ে না এই তোমাদের জানা নাই যে একজন মুজাহিদ সে দুইজন একসাথে জেহাদে গেছে একজন জেহাদে যাওয়ার পর পর শহীদ হয়ে গেছে আরেকজনে জেহাদে যাওয়ার পরে জেহাদে যাওয়ার পরে দৌড়াইতেছে কষ্ট করতেছে কিন্তু শহীদ হইতেছে না আমরা তো মনে এখন এখন অনেক বেশি দূরে পড়ে আসে কিন্তু ওখানে যারা যায় তারা তো সারাক্ষণ শহীদ হওয়ার জন্য বেকার আর বেকার সেখানে এই অবস্থাটাই ভীতি একটা হালা এই অবস্থাটাই দিনকে দিনকে দিন পার করা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ কষ্ট এই কষ্ট থেকে তারা তাদের শহীদ হয়ে গেলে থেকে কত আরাম না কিন্তু যেই যাকে আল্লাহ আর নিয়ে গেছেন তাকে নিয়ে গেছেন কিন্তু আরেকজনকে আরেকটু কষ্ট দিতেছে এইটাকে জেহাদের মতো দিয়ে সেটা বরাবর হবেই না একবার কল্পনাই করা যায় না কি কথাটা বুঝছো এটা না হলে জেহাদতের তার সব কথাবার্তা একদম ফেক হয়ে যাবে একদম ফেক সঙ্গে কথা শুনিয়া দেখাতে ফালাই আর যদি প্রত্যেকটা সৈনিক চিন্তা করে যে আমি যদি তাহলে এই পাশে যদি লক্ষ্য মানুষও থাকে ওই পাশে যদি দুই তিন চার পাঁচ জন থাকে তাহলে এই লক্ষ মানুষ ওদের সাথে টিকবেন এটাই এটাই নিয়ম একেবারে নিয়ম নিয়ম একটা মানুষ যদি এখানে আসে সে তার হাতে আমরা সবাই চাই আমার গায়ে যাতে না লাগো সবাই আমরা দিক থেকে দৌড় শুরু করবো তাই না সবাই শুরু একজন মানুষ আর যদি লাথি দিয়ে ফেলে দিল তাহলে হয়তো একটা গুলি সে করবে হয়তো হাতে লাগবে না হয় একটা গেল সবাই সবাই বাঁচবে আর যদি সবাই চিন্তা আমার গায়ে যেন গুলিটা না লাগে তাহলে সে তো ঢুকে গেলো আমরা সবাই দিকে দৌড় শুরু গেলাম এবার সে শুরু করলো হয়তো সবাই এই শেষ করে দিল একদম মোড় ঘুরে গেছে নিয়মই একেবারে একাত্তরের যে সকল ইয়া পাওয়া যায় যে ওখানেও কিছু ফেদাই মুক্তি যুদ্ধের দ্বারা অনেক সময় যুদ্ধের মোড় ঘুরে যেত একেবারে